أعوذ بالله من الشياطين الرجيم بسم الله الرحمن الرحيم حولكم من وَمِنَ الْمُنَافِقِينَ مَن يُخَادِعُ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَن يُخَادِعِ اللَّهَ وَرَسُولَهُ فَإِنَّ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান সকল প্রকারে সুপ্রিয় প্রশংসা যিনি আমাদেরকে আন মজিদ বুঝে শুনে আমল করার উদ্দেশ্য নিয়ে দারশ লোকর আনে বসার কৌকি দান করেছেন গতকালে মর্যাদাপূর্ণ ইমানদারদের অবস্থা আলোচনা করা হয়েছিল যারা রাসুল্লাহ সাল্লু আল্লাহের সাথী হয়েছিলেন সাহাবাই আজমাইহুম এবং তাদের উত্তম বাবায় অনুসারিগঞ্জ তাদের অবস্থা বর্ণনা করা হয়েছিল আজকে আমি সুরায় একশো এক নম্বর আয় যেখানে এই পূর্বের মুনাফিকিনদের আলোচনার সাথে মিল এখানে মুনাফিকদের কিছু বিষয় আলোচনা করা হচ্ছে লক্ষ্য যখন মুনাফিকিনদের পরিচিতি তুলে ধরা হচ্ছে তাদের অবস্থা তাদের পরিণতি বর্ণনা করা হচ্ছে এক পর্যায়ে এসে ইমানদারদের সেই পরিচিতি এবং তাদের উত্তম পরিণতির বিষয়টিও নিয়ে আসা হয়েছে আবার পুনরায় এই মুনাফিকদের আলোচনা শুরু হয় মানে একইভাবে একই সাথে সেই মুনাফিকিনদের বা কাফের মসজিদদের অবস্থা বর্ণনা করা হয় না যাতে মোমিনগণ হতাশ হয়ে যেতে পারেন এমন অবস্থা করা হয়নি কোরআন মসজিদে মাঝে মধ্যেই মোমিনদেরকে এখানে আশ্বস্ত করা হয় তো আজকে এই মুনাফিকদের ব্যাপারে বলা হচ্ছে তোমাদের আশপাশে যে সকল গ্রাম্য লোক রয়েছে তাদের মধ্য থেকে যারা মুনাফিক এবং তোমাদের মদিনা শহরের মধ্যেও যারা রয়েছে মোনাফিক তারা মোনাফিকির ক্ষেত্রে অনেক দূরে গিয়ে গেছে চরম তারা প্রদর্শন করছে তুমি তাদেরকে তাদের সম্পর্কে তুমি জানো না আমি তাদের সম্পর্কে জানি আমি তাদেরকে অবশ্যই দুইবার শাস্তি প্রদান করব অথপর তাদেরকে বড় ধরনের আজাবের মধ্যে নিক্ষেপ করব এখানে আল্লাহ সুবাহান তোমাদের আশপাশের অঞ্চলে যে সকল গ্রাম রয়েছে সেই গ্রামগুলোর মধ্য থেকে কি আছে কিছু মুনাফিক ওই গ্রামের মধ্যে কিছু মুনাফিক আছে ওয়ামিন আহলিল মাদিনা এবং মদিনাবাসীদের মধ্যেও কিছু মুনাফিক আছে এই মদিনা শহরের মধ্যে কিছু মুনাফিক আছে আর মদিনার আশপাশের যে গ্রামাঞ্চলগুলো আছে পল্লী অঞ্চল আছে মরু অঞ্চল আছে সেইখানেও কিছু মুনাফিক আছে আর এই মুনাফিকরা মারা দু এরা মুনাফিকির তারা অত্যধিক কঠোর তারা চরম পর্যায়ে পৌঁছে গেছে যে মুনাফিকিতে তারা এমন পর্যায়ে পৌঁছে গেছে ওইখান থেকে তারা আর ফিরে আসবে না ইমানের পথে আল্লাহ বলছেন লাহম তুমি তাদের সম্পর্কে জানো না এই মুনাফিকিনদেরকে তুমি জানো না মুহুম আমি তাদের সম্পর্কে জানি তারা মুনাফিক আমি জানি তুরাই মোহাম্মদের মধ্যে ব্যাপারে দেখি আল্লাহ বলছেন যে আমি চাইলে এই মুনাফিকদের পরিচয় করে দিতাম তোমার সাথে তাদের চেহারা দেখলেই তুমি চিনতে পারতে এরা মুনাফিক আল্লাহ বলছেন আমি চাইলে আমি যদি চাইতাম তাহলে তোমাকে দেখাই দিতাম যে অমুক মুনাফিক অমুক মুনাফিক এগুলো দেখিয়ে দিতাম তাহলে তুমি তাদেরকে দেখা মাকু চিনে ফেলতে পারতে এরা মুনাফিক তবে আল্লাহ বলছেন তোমাকে পরিচয় করে না দিলেও তুমি তাদেরকে চিনতে পারবে কিভাবে যদিও নিশ্চিতভাবে আল্লাহ ওনাকে এই নামগুলো বলে দেননি সরাসরি বলে দেননি অমুক অমুক মুনাফিক কিন্তু আল্লাহ রাসলকে বলে দিচ্ছেন আমি তোমাকে এই পরিচয় করে না দিলেও তুমি তাদের কথার ধরন থেকে বুঝতে পারবে এরা মুনাফিক আল্লাহ সুবাহ এই মুনাফিকদের অবস্থা বারবার বনয় করছেন এই এরা হলো ইসলামের ঘরের ভিতরে বসবাস করে আর মুসলমানদের জন্য এরা সবচেয়ে বেশি ক্ষতিকর কারণ এরা মুসলমানদের অন্তরভুক্ত মুসলমানদের ঘরে বসবাস করে মুসলিম এদেরকে উপায় নাই, আমল সবকিছু মুসলমানদের মতোই করে এরা এগুলো পালন করে কখনো কখনো এমন হয় যে যুদ্ধের ময়দানে যদি নিশ্চিত বিজয় তারা বুঝতে পারে আর কষ্টকর না হয় সফরটাও নিকটবর্তী হয় স্বল্পকালীন সময়ের মধ্যেই একটা সহজ অভিযানের মাধ্যমে বিজয় লাভ করা সম্ভব গণিমত পাওয়া যাবে এটা যদি মনে করে তাহলে সবার আগে আগে থাকে তাহলে তাকে চিনবেন কেমন করে যে সে যে মুনাফিক আন এরা এইভাবে তাদের ইমানটাকে তারা ধোঁকা দিয়ে মানুষের সামনে পেশ করে আর মুনাফিকিটাকে এমনভাবে গোপন করে যে বোঝা খুব কঠিন হয়ে দাঁড়ায় অথচ তারা ইমানদারদের দলভুক্ত নয় আর আছে মুসলমানদের ঘরেই ইমানদারদের ঘরেই তাদের দলেই আছে এরা হল সবচেয়ে বেশি ক্ষতিকর কাফের মুর্শিকরা যে ক্ষতি করতে পারে না এই মুনাফিকরায় সেই ক্ষতিটা করতে পারে এই জন্য আল্লাহ সুবাহ কোরআন মজিদের এই শেষ পূর্ণাঙ্গ সুরাতে এদের অবস্থাটা বিস্তারিতভাবে তুলে ধরছেন এই পুরা সুরাতেই এই মুনাফিকদের অবস্থাগুলো তুলে ধরছেন এই জন্য যা তেম পর্যন্ত যখনই দিনে হকের বিজয়ের জন্য ইমানদারগণ জামাতবদ্ধ হয়ে জিহাদ পরিচালনা করবে তাদের অন্তর্ভুক্ত থাকবে এই ধরনের কিছু লোক যারা প্রকৃতপক্ষে ইমানদার নয় এরা মুনাফিক কিন্তু তাদের দল মুক্ত থাকবে এরা সবচেয়ে বেশি ক্ষতিকর এই জন্য এদের ক্ষতি থেকে যাতে ইমানদারগণ বাঁচতে পারেন এই জন্য তাদের পরিচিতি তুলে ধরা হচ্ছে তাদের সকল বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হচ্ছে এমন কি শেষ পর্যন্ত বলে দিলেন তুমি তাদেরকে চিনতে না পারলেও আমি তাদেরকে তোমার কাছে পরিচয় করে না দিলেও তুমি তাদের কথার ভ্রমণ দেখে তুমি তাদেরকে চিনতে পারবে না মোনাফিক মুনাফিকদের কথার মধ্যে কিন্তু কথার মতো সরলতা নাই মোমিনরা সরল সহজ ভাবে কথা বলে এর মধ্যে কপতা নাই ঘুরিয়ে পেছিয়ে কথা বলে না মোমিনগণ মুমিনগণ কথা বলে সরাসরি আর মুনাফেটরা কথা বলে ঘুরিয়ে মুনাফেকদের কথার মধ্যে একটা পেস তাকে মুনাফেকরা একটা বাক্য বলে কিন্তু এই বাক্যটা পূর্ণাঙ্গ হয় না এটা শেষ দিকে গিয়ে গুড়িয়ে বিপদিকে নেওয়ার মতো অবকাশ রাখে বাক্যটাকে অপূর্ণ রাখে তাদের বক্তব্যটাকে সম্পূর্ণ করে না স্পষ্ট করে না এটা মুনাফিকদের বৈশিষ্ট্য এটা এই তাদের যখন কথা বলে বক্তব্য রাখে যদি কেউ মনোযোগ দিয়ে তাদের কথাগুলো শুনে সে বুঝতে পারবে তার উদ্দেশ্যটা কি সে এর দ্বারা কি মুমিনদের কল্যাণ কামনা করছে মুমিনদের পারস্পরিক ইশলার চিন্তা করছে কি পরিশুদ্ধ করার চিন্তা করছে কি খালেদ তাওহিদের উপর প্রতিষ্ঠিত করার জন্য তার চিন্তা চেতনাকে নিয়োজিত করছে এটা তারা বুঝতে পারবে সে দেখবে তার কথা আর এমনভাবে গুছায় ওসায় কথা বলবে কারো সাথে উদ্দেশ্য থাকবে মুমিনদের মধ্যে একে অন্য সাথে বিদ্বেষ পয়দা করার একজন আরেকজন সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি করার একে অন্যের মধ্যে দূরত্ব সৃষ্টি করা মুসলিম জামার মধ্যে ভাঙ্গল সৃষ্টি করার মুসলমানদের ভিতরে থেকে সে কৌশলে কাজগুলো করবে যখন কারো কাছে কেউ হাজির হয়ে অপর মুমিন ভাইয়ের কোনো বিষয় এমন এমনভাবেই নেগেটিভ আলোচনা করে যে যার কাছে আলোচনা করলো সে যেন আয়ের প্রতি আর আস্থা না রাখে তার মধ্যে যেন একটা খারাপ ধারণা পয়দা হয়ে যায় এইভাবে কথাটা যে বলবে সেজন্য বুঝে নাই এ আসলে মুনাফিক এই মান্দার নয় সেটা বুঝে নেবে ডাইরেক্ট ডিক্লারেশন করতে পারবে না তার কাছে প্রমাণ নাই ডিক্লারেশন করতে পারবে না এ মুনাফিক কিন্তু সে সেজন্য বুঝে নেই কারণ আল্লাহ তো বলে দিয়েছেন তুমি তার কথার ধরন দেখে বুঝতে পারবে তাকে চিনতে পারবে এই ধরনের কথা যখন বলবে তখন বুঝতে হবে এত মুনাফিক কারণ তার উদ্দেশ্য একটা কথা বলছে অন্যটা কথা বলার পিছনে তার বিশেষ একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য তাকে লুকানো বাহ্যিক অবস্থাটা তাকে একটা হয়তো একজন মানুষের খুব প্রশংসা করছে সেই প্রশংসা করতে গিয়ে সেমন এত অপ্রাসঙ্গিক অতি প্রশংসা করল যেটা বাস্তবের সাথে মিলে না এটার মাত্র মূলত তাকে হেয় করা বেশি প্রশংসা করে তাকে হে প্রতিপন্ন করা সে যে প্রশংসার উপযুক্ত না এত প্রশংসা করে ফেলল এরকম কি তার মর্যাদা বৃদ্ধি করল না তাকে অপমানিত করল এই অতি প্রশংসা করার মাধ্যম তার অসৎ মানসিকতা যার মাধ্যমে মানুষের কাছে তাকে হে করা সকলে বুঝবে যে এটার উপযুক্ত সে না এই মুনাফিকদের তাদের কথাবার্তা তাদের চাল চলন আচার আচরণ সরল সহজ মুমিনদের থেকে একটু আলাদা হয় মুমিনরা সরল সহজ জীবন যাপন করে মুমিনদের আঁকিদা বিশ্বাস চিন্তা চেতনা একেবারে স্পষ্ট যা মনে ভাবে তা মুখ দিয়ে প্রকাশ করে মুমিনদের কথাগুলো পরিষ্কার তাদের আকিদার দিকদারেশনটা একেবারে পরিষ্কার মুমিনরা হয় সরল সহজ আর নির্বুধ লোকেরা এদেরকে বুকা মনে করে মোমিন্ডারকে নির্বুধ লোকেরা বুকা মনে করে যে তারা মনে মোনাফেকরা উনি মানুষের কাক কথা বেশি শুনেন যেটা আমি আগে আলোচনা করেছি আমরাও যদি বিভিন্ন ধরনের কথা বানিয়ে সুন্দর করে গুছিয়ে ওনার কাছে বলি উনি বিশ্বাস করে ফেলেন এই কথাগুলোর দ্বারা তারা বোঝাত বোকার কিন্তু আসলে তারা যে একেবারে নির্বোধ ওই জ্ঞানটুকু তাদের নাই উনি তাদের এই বানানো কথাবার্তাগুলো তাদের মুখের উপর ছুড়ে না ফেলে তিনি যে বিচক্ষণতা দেখান সেই জ্ঞানটুকু তাদের নেই সাথে সাথে এদেরকে যদি ধরতেন যে তোমরা মুনাফিক मदिनार आशपादा मक्कर मुश्रिकिंदा एक ही युद्ध करा तक कठिन हो मुनाफे बुझे शुनेणे रेखे আর যা দেখে নির্বোধ লুকেরা তাদেরকে বোকা মনে করে কিন্তু মুনাফেকরা নিজেদেরকে খুব সবসময়ই খুব চতুর মনে করে চালাক মনে করে মুনাফেকরা মনে করে चाल प्रकृत धुरंदर कपट तथा बार्ता सब समय সহজ সরলভাবে বলে না বরং সেই গুরুকে ঘুরিয়ে পেয়েছি কথা বলে যাতে করে সেই কথাগুলোর অর্থ যদি জিজ্ঞাসা করেন তাহলে সে ঘুরে যা যেভাবে খুশি করার জন্য সেইভাবে বলে দিতে পারবে আমি এটা দ্বারা এটা বুঝাইনি এইভাবে আমার কথাটা হল এই আসলে ছিল সেই এখন বলে এই এইটা হল মুনাফিকের স্বভাব চরিত্র কথা বলেন এই পরিচিত পাওয়া যায় আল্লাহর মেহরবানিতে আমি কোরআন এর এই পরিচিতি থেকে যারা মুনাফি কি আচরণ করে যাদের মধ্যে এই ধরনের কপটতা আছে আল্লাহর মেহরবাণীকে এটা বুঝতে পারি এবং যখন বুঝতে পারি তখন দেখি যে তাদের কোনো না কখনো সময়ে তারা এটা প্রকাশ করে ফেলে তাদের কাছ থেকে বের করে আনতে হয়নি তারা এত নির্ভূত বুঝতে পারে না কখন কখনো তারা এটা বের করে দেয় মুনাফেকদের একটা বৈশিষ্ট্য হলো তারা মুসলমানদের মধ্যে তথ্য আদান প্রদান করার সময় তারা মুসলমানদের মধ্যে পেশ করে এর মাধ্যমে তাকে চেনা যায় সে মুনাফেক যখন কথা বলে সামনে এসে সবসময় অত্যধিক আনুগত্য প্রকাশ করে একটা কথা আছে না मुनाफिके तुम्हारे आशपा मदिनार आशपाशन अंचले मरुअल ग्रामांच मध्य रही मुनाफिक मदीना शहर मदीना शहर मुनाफिक मुनाफिक चरम पर्याये चूड़ान पर्यायर मुनाफिक मदिना शहर मध्य कि मदिनार आशपाशले जासलमान घर ही मुसलमान समाज मध्य मिसे आज नामुहम तरह सम्पर्क लाता मुहुम कथारोहम्म कथार एक कन्ट्राडिक्टरि मना लाता तुम्हें तर सम मुनाफिकेहरा देखे चिने फते मुनाफिक तबय करना दीव तथार भरण तुम चिंता তাদের কথার ধরন থেকে চিনতে পারবে সেখানে তো বলে দিলেন কথার ধরন থেকে চিনতে পারবে আর এখানে বলছেন তুমি তাদের সম্পর্কে জানো না কথাটার মধ্যে মূলত মৌলিক তারই এই হয় নিশ্চিত প্রমাণের দিক আর ধারণার পিছনে নিশ্চিত প্রমাণ লাগে না কিছু আলামত প্রয়োজন হয় শুধুমাত্র কিছু চিহ্ন হইলেই একটা ধারণা করা যায় কিন্তু সেই ধারণাটাকে প্রতিষ্ঠিত করতে হলে প্রয়োজন হয় প্রমাণের আর সেই প্রমাণের ভিত্তিতে যেই এলিমটা অর্জিত হয় সেটা নামই ওই এলিম প্রমাণ ছাড়া ইলমি একই আসে না সেতু এই দুইটি কথার মধ্যে মূলত তফাত নেই যে তুমি তাদের সম্পর্কে জানো না অর্থাৎ তাদের নিশ্চিতভাবে যে এলিমের দরকার তারা যেই মুনাফিক এটা দেখে একটা লোককে দেখেটাকে বলা যে এ মুনাফিক তাকে এই মুনাফিক নিশ্চিতভাবে এই লোকটি মুনাফিক এটা বলার জন্য যে ধরনের প্রমাণের দরকার যে প্রমাণগুলো পেলে পরে নিশ্চিতভাবে জানা যায় এই লোকটা এই মুনাফিক সেই প্রমাণটা নাই যে কারণে ওই নিশ্চিত এই লিঙ্কটা হয় না এই কথাটাই আল্লাহ বলছেন যে তুমি সুনির্দিষ্টভাবে কোনো একটা ব্যক্তিকে নিশ্চিতভাবে মোনাফিক হিসেবে তুমি জানো না নিশ্চিতভাবে কোন একটা ব্যক্তিকে তুমি জানো না যে এই ব্যক্তিটা মুনাফিক কিন্তু আল্লাহ নিশ্চিতভাবে প্রত্যেকটা মুনাফিককে আল্লাহ জানেন যে এ মোনাফিক এ মুনাফিক এটা আল্লাহ জানেন আল্লাহ যেইভাবে নিশ্চিতভাবে প্রমাণ সহকারে একটা ব্যক্তিকে মুনাফিক হিসাবে জানেন তা তুলতে বলছেন ওইভাবে এতটুকু প্রমাণ সহকারে তুমি জানো না কিন্তু সেখানে বলছেন তুমি তাদের কথার দরন থেকে চিনতে পারবে এটার মাধ্যমে একটা ধারণা প্রতিষ্ঠিত হবে এটা যাবে কিন্তু এটা এল মেকিন হবে না নিশ্চিত জানা হবে না এটা এই এই দুইটা কথার মধ্যে মূলত প্রফাত নেই মোনাকিবদের সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তিকে মুনাফিক হিসাবে জানার জন্য যেই প্রমাণাদি এটা আল্লাহর কাছে আছে নিশ্চিতভাবে তিনি জানেন এর মুনাফিক কারণ তিনি তার বাহির তারা যা প্রকাশ করে। অন্তরের অবস্থাটা তিনি জানেন না সেটা জানেন আল্লাহ রাসুল তার বাহ্যিক অবস্থাটা জানেন অন্তরের অবস্থাটা জানেন না আর অন্তরের অবস্থাটা না জানার কথাটি এখানে মূলত বলা হয়েছে दु बार शि देव आल्ला कख कख मुज बोलार शि हल दुनिया एक हल प्रथम तक के ग्रेफ्तारंदी और द्वित हत्या मुनाफिक के दुई बारे शांति प्रथम तर बंदी करा और द्वितीय मुजाहिदे অভিমত হল এটা ইমাম সুদ্দি এ ব্যাপারে বলছেন দুইবার তাদেরকে শাস্তি দেওয়ার ব্যাপারটা তিনি বলছেন যে প্রথম শাস্তিটা তো এটা যে তাদের সবসময় মর্ম পীড়ায় বুগে মনের মধ্যে এদের প্রশান্তি নাই যেহেতু মুনাফি ইমানদারগণ যখন বিজয়ী থাকে তখন সময় তারা ভীট থাকে মনের মধ্যে সবসময় ভয় ভীতি থাকে তখন তারা বুঝতে পারে তার মুনাফিকিটা বুঝে ফেলতে পারে তখন তাকে পাক করে ফেলবে এই তার মনের মধ্যে সবসময় ভয় এবং ভীতি থাকে আর একটা শাস্তি হল তাদের মুনাফিকির কারণে মমিনগন তাদের কথা এবং তাদের বৈপরীত্যের কারণে তাদেরকে বিশ্বাস করে না আর বিশ্বাস না করার কারণে মুসলমানদের সমাজে এরা মর্যাদা পায় না মুসলমানদের সমাজে মনে আছে মর্যাদা পায় না এটা তাদের আরেকটা শক্তি একটা হলো ভয়ের শাস্তি আর একটা হল মর্যাদা না পাওয়ার শক্তি তো বিভিন্ন মনীষীগণ এদের দুনিয়ার শাস্তির বিষয়গুলো বর্ণনা বিভিন্ন ধরনের করেছেন আসলে তারা উভয় বিধ শাস্তি বুক করে এক হলো সবসময় তারা মানসিক ও শান্তিতে থাকে আর দ্বিতীয় হলো তারা বিভিন্ন সময়ে কাছে তার তারা শাস্তি বুক করে যেমন মনে করেন কোনো ইমাম ধাদের বিরুদ্ধে সে মিথ্যা অপবাদ দিল মনে কিরণ দেবিচারের অপবাদ দিল কিন্তু চারজন বিশ্বস্ত ইমানদার সাক্ষী এনে হাজির করতে পারল না তখন তার শারীরিক সাক্ষী হয় না তাকে আশিটা ব্যর্থাঘাত করা হবে তার ওই মিথ্যা কথার কারণে সে আশিটা ব্যর্থাঘাতের উপযুক্ত হয়ে গেল সেইখানে সেখানে শারীরিকভাবে সেখানে আঘাতপ্রাপ্ত হলো লাঞ্ছিত হল আর এর ফলে তার মর্মপীড়া আরো বেড়ে গেল মুসলমানদের সমাজে সে অভিযুক্ত হয়ে সবসময় বসবাস করবে কেউ তাকে আর বিশ্বাস করবে না মুনাফেকরা হয় খেয়ানতকারী তাদের কাছে আমানত কখনো সুরক্ষিত থাকে না সেই আমানত হতে পারে টাকা পয়সার আমানত দন আমানত মানুষের পারস্পরিক মহামারাতের আমানত সাক্ষীর আমানত কথার আমানত যত ধরনের আমানত যে মুসলমানদের মান ইজ্জতের আমানত এ সব ধরনের আমাতত আমানত একজন আরেকজনের কাছে সুরক্ষিত থাকে মুনাফিকদের কাছে না সে আমানতের খেয়ানত করে ধন সম্পদের থাকলে এটাও খেয়ানত করে কথার আমানত থাকলে খেয়ানত করে একজন তার কাছে একটা কিছু বলল বলে তাকে বলল এটা গোপন ডাকার জন্য এরপরই তার জালা শুরু হয়ে যায় আরেকজনকে না বলা পর্যন্ত সে খান্টি আর পায় না ঘুমাতে পারে না তার আর গুম হয় না আরেকজনকে না বলা পর্যন্ত এখানে তাকে যে নিষেধ করে দিলো যে এটা কাউকে বলা যাবে না আর কাছে তখন এটা আমানত কিন্তু এইটা না বলা পর্যন্ত সে আর শান্তি পাচ্ছে না সে আরেকজনের কাছে বলতেই হবে এ মুনাফিস যে এই ধরনের কথা রাখতে পারে না আমানত রক্ষা করতে পারে না সেই জন্য বুঝে নেয় সে মুনাফি এমনই ধরনের কোন মুসলমানের কোন ত্রুটি সে হতো কোন অপরাধ সেই জানল আর কেউ জানে না এটা সে হজম করতে পারে না এটা প্রচার না করা পর্যন্ত সেটা প্রচার করতে শুরু করে দেয় কারণ মুমিন যদি হয় তাহলে তার উপর এটা ইমানি দায়িত্ব ছিল কোনো মুমিনের কোনো অপরাধ আসলেই কোন অপরাধ নিশ্চিত অপরাধ এভাবে সন্দেহ নাই সেই অপরাধটা যদি মুমিনের ব্যক্তিগত অপরাধী হয় তাহলে সেটা গোপন রাখতে হবে মুসলমানের অপরাধ গোপন করে রাখে আল্লাহ তার শান্তি পায় না এই মুনাফিক এই কর্মতা করার কারণে ইমানদাররা বুঝতে পারে তখন যে সে তো মুনাফিক যখন বুঝলো যে আসলে সত্যি সেই কর্মটা অপরাত্মা মুমিনের এটা তার কাছে দায়িত্ব ছিল সে গোপন ডাকার সে যেহেতু প্রকৃত মুমিন যারা তারা ছিনে ফেলছে এত মুনাফিক মুনাফিক ছাড়া এতে তার মর্মপীড়াটা একটু বাড়ে এইভাবেই শারীরিক মানসিক সর্বাবস্থায় দুনিয়ার মধ্যে সেই শাস্তিগুলো বুক করতে থাকে এবং সর্বোত্তম তফসির ওটাই ইমাম মুজাহিদের তফসির করেছেন যে এই মুনাফিকদের মুনাফিকিটা যখন প্রকাশ হয়ে যাবে প্রমাণিত হয়ে যাবে তখন তাকে পাঠাও করা হবে বন্দি করা হবে তারপর তাকে হত্যা করা হবে কারণ সে ইমান আনার পর সেই মুনাফিকি করেছে অত সে দিন থেকে তখন বিচ্ছুত হয়েছে এই তাকে হত্যা করা হবে এটাই হল তাকে দুইবার শাক্ষী দেওয়া অবচর আমি অবশ্যই তাকে দুইবার শাস্তি দেব আমি তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে মুনাফিকদের ঠিকানা হলো জাহান নাম ইন্নাল মুনাফি আসফালি মিনান্নফিকরা জাহান নামের সর্বনিম্ন স্তরে শাক্তি বুক করবে এরা কাছের দেশ চেয়েও নিকৃষ্ট কাফেরদের চেয়েও এরা নিকৃষ্ট এই জন্য দুযোগের শাস্তিটা কাফেরদের চেয়েও বেশি মুনাফিকদের আল্লাহ এদেরকে সেই জাহান নামের আজাবে নিক্ষেপ করবেন সেই আজাবটা হবে তাদের জন্য চিরস্থায়ী আজাব এবং এটা হবে অত্যধিক বড় আজাব আজাবন আজিম বড় ধরনের আজাব এটা ছোট আজাব নয় জাহান নামের সবচেয়ে বড় শাস্তি যেগুলো সেই শাস্তির মধ্যে তাদেরকে ফেলা হবে আরেক লোক রয়েছে এখানে একশো নাম্বার আছে দেখেন ইমানদারদের অবস্থা বলা হয়েছে একশো একে মুনাফিকদের কথা বলা হয়েছে একশো দুয়ে তৃতীয় আরেকটি লুকের কথা বলা হচ্ছে আর অপরাধকে তারা স্বীকার করে এরা ভালো আমল এবং মন্দ আমলকে কার করে ফেলেছে মিলিয়ে ফেলেছে অর্থাৎ উভয় আমলই করে ভালো করে মন্দ করে আচ্ছা সম্ভবত আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন রাহিম নিশ্চয়ই আল্লাহ মেহরবান এখানে আল্লাহ সুবাহ এমন ইমামদারদের কথা বলছেন যেই ইমানদারগণ একশো নম্বর আয়াতে যে ইমানের স্তরের কথা বলা হয়েছে ওই না আবার এই যে মুনাফেকরা অন্তর থেকে ইসলামের বিরুদ্ধে আচরণ করে মুসলমানদের ক্ষতি সাধনের চেষ্টা করে এই ধরনের মুনাফিও তাদের মাঝে নাই তবে তারা একটু আরামপ্রিয় লোক আরামপ্রিয়তার কারণে ইমানে দুর্বলতার কারণে তারা এমন সব কঠিন সময়ে নিজেদেরকে বিরত রাখে পিছনে পরে থাকে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে না একটু ভীরুতা কাপুরুষ আছে আরামপ্রিয়তা আছে যেমন আল্লাহর প্রতি ইমান আছে রাসুলের প্রতি ইসলামের প্রতি তাদের ইমান আছে আমলগুলো করে সাথে সাথে তার পরিবার পরিজন ধন সম্পদ প্রতিও তারা আকর্ষণ আছে আর একটু আরাম কেউ কষ্ট সহ্য করতে পারে না এই ধরনের অলস প্রকৃতির কিছু মুমিন আছে তারা তাদের সেই অপরাধগুলোকে তারা স্বীকার করে যখন মুসলমানগণ কঠিন অবস্থায় যুদ্ধের ডাকে সারা দেন যান মাল দিয়ে যুদ্ধের ময়দানে অগ্রসর হন তারা তো প্রথম সারির মুসলমানেরা কিন্তু আবার সে ভালো আমলও করে যদি গ্রহণ নাও করে মুজাহিদ্দিনরা যারা যুদ্ধের ময়দানে চলে গেছে তাদের পরিবার পরিজন রয়ে গেছে সেই পরিবার পরিজনের ভোরণ পোষণ দেখাশোনা পাহারাদি অত্যধিক বিশ্বস্তার সাথে পালন করে এখানে মুসলমানদের পিছনের যে কাজগুলো রয়ে গেছে বাড়িতে থেকে সেই কাজগুলো ভালোভাবে ইমানদারির সাথে আমানত দাঁড়ির সাথে করে যায় কিন্তু যুদ্ধের ময়দানে গেল না এই সকল লোকেরা তারা যে কিছু বই যে ভালো কাজও করলো আর যুদ্ধে অংশগ্রহণ না করে মন্দ কাজ করলো তাদের ভালো কাজ এবং মন্দ কাজ উগয়টা তারা মিলিয়ে করে ভালোটাও করে মন্দটাও করে করে। কিন্তু এই অপরাধগুলো করার পরেও তারা বুঝতে পারে অপরাধ এবং এটা স্বীকার করে এদের কথাই বলা হয়েছে তারা বিহীন অপর এক দল রয়েছে যারা তাদের গুনাকে তারা অপরাধকে তারা স্বীকার করে চিনে জানে বুঝে যেটা অপরাধ এটা স্বীকৃতি দেয় এই আয়াতের প্রেক্ষাপট বলা হয়েছে যে ফাবুকের যুদ্ধে রাসুলুল্লাহ সাল্লুআলা সাল্লাম যখন গিয়েছিলেন তখন এমন কিছু আরামপ্রিয় মুসলমান মদিনায় রয়ে গিয়েছিল যেমন আবুলুবাবার মতো ব্যক্তি এবং তার কিছু অনুসারী ছিলেন তাদের সংখ্যা রকম রয়েছে কোথাও বলা হয়েছে তিনজন কোথাও পাঁচজন কোথাও সাত কোথাও নয় কোথাও দশ জনে বলা হয়েছে তো এই সকল লোকেরা রাসুল্লাহ সাল্লুআলসাল্লাম যখন তাবুক যুদ্ধ থেকে ফিরে আসলেন তখন দেখতে পেলেন তারা মসজিদের নববীর ঠার সাথে তারা নিজেদেরকে রশি দে দিয়ে বেজে রেখেছে এবং তারা ঘোষণা করছে রাসুল্লাহ আলাই নিজ হাতে তাদেরকে খুলে না দিলে তাদের বাগন যেন কেউ না খুলে তারা মসজিদের কুটির সাথে নিজেদেরকে বেজে রেখেছে রাসুল্লাহ আলহিস্লাম আসার পর তিনি যখন দেখলেন এরা কুটির সাথে বাধা কিছু লোক জিজ্ঞাসা করলেন এরা কারা তখন রাসুলকে জানানো হলো যেরা হলো এই সকল ব্যক্তি যারা তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেনি এবং তারা করেছে আপনি তাদেরকে খুলে না দেওয়া পর্যন্ত তাদেরকে যেন কেউ তাদের বাগন মুক্ত না করে তখন রাসুল্লা আলহাসাল্লাম বললেন আমি আল্লাহর নির্দেশ ছাড়া খুলতে পারি না তাদের ব্যাপারে আল্লাহ ফায়সালা না দেওয়া পর্যন্ত আমি খুলতে পারি না তখন আল্লাহ সুবাহ পক্ষ থেকে এই আয়াত নাজিল হয় এবং এর পরের দুটি আয়াত এর সাথেই সাথে হয় তখন এই আয়াত নাজিল হওয়ার পর রাসুল উল্লা সাল আল্লাহ নিজ হাতে তাদের বাদনগুলো খুলে দিয়েছিলেন এই লোকগুলো হল তারা তারা তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেনি কিন্তু বাকি সব কাজ তো ইসলামের মেনে চলছিল আল্লাহ এবং আল্লাহ রাসুলের আর কোন হুকুম অমান্য তারা করেনি করেছিলেন ছিল বীরতা তাদের মধ্যে ছিল কেন এই জন্য তারা যায়নি এখানে বিদ্রোহী মনোভাব ছিল না ইসলাম অমান্য করার রাসুলের আনুগত্য না করার মানসিকতা ছিল না শুধুই যেটা ছিল खर रुद्रतापर मध्य दीर्घ मथ दुर्भिक्षेर समय क्षार्थ खाद्य पानी अवस्था जावा कठिन मना शुद्ध भावनाटे पीछे रेखे विद्रोह मनोभव বড় ধরনের অপরাধ হিসেবে গণ্য করেছে তারাও তারাও বুঝতে পেরেছে এটা বড় ধরনের অপরাধ রাসুল্লাহ সাল্লু আলাই ডাক দিয়েছেন আর স্বয়ং রাসুল ময়দানে গিয়েছেন আর তিনি যেই কষ্ট স্বীকার করতে পারেন ওনার সঙ্গী সাথীগণ যেই কষ্টটাকে হাসিমুখে বরণ করে নিলেন আমরা সেটা পারিনি এটা ছোট অপরাধ নয় বড় অপরাধ এই জন্য তারা এটা বুঝতে পেরেছিলেন তাদের অপরাধটা स्वेच्छा रसी दिए मस्जिद पुटर के बेधे रेखेराजयन सब फरजगुल मध्य सब चे बड़ फरज एवं फरजा आईन यी विजय दूरे रेखे एवं मिस्ता बहाना कर এবং যেহাদের ফরজিয়তকে অমান্য করে চলছে এবং জেহাদের ফরজিয়তের বিরুদ্ধে ফটো আবাজি করছে এরা কোন ধরনের অপরাধী এরা নিঃসন্দেহে বিদ্রোহী এরা বাগী ইসলাম থেকে বিচ্ছ একদল না ইসলামের বাউন্ডারির ভিতরের কেউ নয় যারা শুধুমাত্র আরাম আরামপীড়িয়তার কারণে একটি যুদ্ধে যেতে পারেনি অথচ অন্য অন্য যুদ্ধে অংশগ্রহণও করেছিল তারা কিন্তু এটা কঠিন সময়ের যুদ্ধ ছিল দীর্ঘ পথ ছিল মরুভূমির পথ রাস্তায় ছায়া নেই বিশ্রাম নেওয়ার জায়গা নেই আর গ্রীষ্মের এই প্রখর রোদ গরম আর দুর্ভিক্ষ অভাব ছিল সব দিক থেকে এটা প্রতিকূল ছিল ওই অবস্থা তারা যায়নি এই কারণে তারা নিজেদেরকে অপরাধ হিসেবে তারা গণ্য করে কুটির সাথে বেজে রেখেছিল जे मंद से भाव मंदोल एक फेले एक सत्वे ভালো আমল থেকে মন্দ আমলগুলোকে আলাদা করে তারা চিনতে পেরেছে তারা যে ভালো আমলগুলো করে এগুলো চিনে এগুলো ভালো আমল আর যে মন্দ আমলগুলো করেছে এটাও তারা চিনতে পেরেছে যে এগুলো তো মন্দ আমল আর এই মন্দ আমলগুলো নিজেরা করেছে এবং এটা যখন চিনতে পেরেছে তখন এটাকে অপরাধ মনে করে শাস্তিযোগ্য অপরাধ মনে করে এই দুনিয়ার আঘাতটাকে তারা বাছাই করে নিয়েছে যে নিজেরা এই অপরাধ স্বীকার করে নিবে আল্লাহ আল্লাহ রাসুল যদি তাদেরকে দুনিয়ার শাস্তি দিয়ে দেন তাহলে পরকালীন জীবনের থেকে তারা এই দুনিয়ার মেনে নেওয়ার জন্য তারা প্রকাশ্যভাবে বেধে কেউ গ্রেফতার করে আনতে হয়নি নিজেরা বেঁধে অপরাধী স্বীকার করছে আমরা অপরাধী কেউ তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেনি কেউ তাদেরকে গ্রেফতার করে আনেনি নিজেরা স্বেচ্ছায় এসে এখানে अपराधी स्वीकृति दिए शांति बेधेदारेपारे शुयर एरपर दूज लूक आसल स्वप्न कथा शहरे गई शहर प्रसाद সোনা এবং রূপার ইট দিয়ে তৈরি আমি সেখানে কিছু লক্ষ্যে দেখতে পেলাম যাদের শরীরের অর্ধেক এত সুন্দর যা কখনো এত সুন্দর মানুষ তোমরা কেউ দেখো নি আর শরীরের অর্ধেক এত বিষ্ণী দেখলাম পদাকার দেখলাম যে এত কদাকার মানুষ তোমরা জীবনে কখনো দেখো এরপর ফেরত এদেরকে বললেন একটি নহর দেখিয়ে ওখানে যাও তোমরা গুসল করে এসো তারা ওই নহরে গেল গুছল করে যখন উঠল তাদের কদাকার অংশ এমন এমনভাবে দূর হয়ে গেল তাদের সারা দেহটাই এত সুন্দর হয়ে গেল যে এত সুন্দর মানুষ তোমরা কেউ কখনো দেখো নি তখন এই দুইজন বলল ल ए मंद मिसिय दुनिया जीवन जापन कर लोक देखने कथा तर अर्ध्यक सुंदर और अर्ध्यक मंदामल अंशा क्यों সেই অবস্থাটা আল্লাহ চিরস্থায়ী রাখবেন না এই কথাটা আল্লাহ আশা করা যায় যে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন আর এটা সম্ভাবনা করা হয় আর আল্লাহ যখন আশা বলেন সম্ভাবনাটা বলে এটা নিশ্চয়তার অর্থ প্রকাশ করে যে আল্লাহ অবশ্যই তাদেরকে ক্ষমা করবেন এই সকল লোকদেরকে আল্লাহ অবশ্যই ক্ষমা করে দেবেন ইন আল্লাহ গা রহিম নিশ্চয় আল্লাহ হচ্ছেন কমাশিন মেহরবান এখানে লোকদের অবস্থা পাওয়া গেল সদা কতং হিরো হুম তুজিম বিহ্ন আলিম ইন হল হুম पवित्र करवित्र कर दुआ कर दुआ तरह प्रशांत कारण अल्लाह सबकि রাসুল্লাহ সল্ল্লা আলহ্লাম এই লোকদেরকে যখন বাদন মুক্ত করে দিলেন তখন সকল বাড়িতে চলে গেল গিয়ে তাদের দম সম্পদ যা ছিল নিয়ে এসে রাসুল্লাহ আলহ্লামের সামনে সাদাখা হিসাবে পেশ করে দিল তারা আগে যে ক্ষণতা করেছিল এই জন্য থেকে মুক্ত হল দ্বিতীয় হল যুদ্ধে না গিয়ে তারা যা অপরাধ করেছিল আর তাদের সাল্লআন মুক্ত করে দিয়ে যে তাদের তাদের প্রতি মেহরবানি করেছেন এই মেহরবানির সুখ্রিয়ান কৃতজ্ঞতা প্রকাশ আসতে তারা তাদের মাল সম্পদগুলো নিয়ে এসে হাজির হয়েছে যখন তারা মাল সম্পদ নিয়ে এসে হাজির হয়েছে তখন রাসুল উল্লাহ সাল্লাইসাল্লাম বললেন আল্লাহ নির্দেশ না দেওয়া পর্যন্ত তো আমি এদের মাল গ্রহণ করতে পারি না আল্লাহ নির্দেশ ছাড়া তিনি বাদনও তুলেন নাই এরপর মাল সম্পদ যখন নিয়ে এসেছে তখনও তিনি গ্রহণ করছেন না এই ভিন্ন অপরাধটা কত বড় তাবুকের যুদ্ধে ডাক দিয়েছিলেন রাসুল শেখ যুদ্ধে অংশগ্রহণ করেনি এটা বড় অপরাধ রাসুল কখন ওইটাকে অপরাধ হিসেবে গণ্য করেছেন বাদন মুক্ত করে দেওয়ার জন্য আল্লাহ সুযোগ দিয়েছেন অনুমতি দিয়েছেন এই জন্য তিনি অনুমতি পেয়ে বাদন মুক্ত করেছিলেন কিন্তু মাল সম্পদ তাহলে যে খরচ করবে সাব দিবে এটা গ্রহণ করবেন কি না এ ব্যাপারে তো আল্লাহ কোন সিদ্ধান্ত দেননি এই জন্য রাসুল উল্লা সোয়া বলেন যে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ না আসা পর্যন্ত আমি এগুলা গ্রহণ করতে পারি না তখন এই আয়াত্রী নাজর হয় যে আপনি তাদের মাল সম্পদ থেকে সাহ গ্রহণ করুন তারা যে মাল সম্পদ নিয়ে এসে সেখান থেকে মিন আমি তারা তো নিয়ে এসেছে সবকিছু সব নিয়ে নেবেন আল্লাহ দেখেন কত সুন্দর ভাষা বলেছেন মিন তাদের যে মাল সম্পদ আছে এই মাল সম্পদ থেকে কিছু মিন তাবিজ অংশ বুঝানোর জন্য এটা এর আগে কিন্তু আমি আলোচনা করেছি মিনটাকে অংশ বুঝানোর জন্য সেই মালের একটা অংশ আপনি গ্রহণ করুন সদরকার হিসাবে তাদের মাল থেকে একটা অংশ সবকা হিসেবে গ্রহণ করুন পুরা মালকে নয় আর এর দ্বারা তাদেরকে পবিত্র করুন তাদের মালকে পবিত্র করুন এর দ্বারা কেউ বুঝিয়েছেন যে মাল থেকে সাবখা কিছু অংশ দ্বারা বুঝিয়েছেন সাতখা কেউ বুঝিয়েছেন জাকাত এই সাবখাটাকে ফোরস জাকাত গ্রহণ করেছেন কেউ কেউ জাকাতের মাধ্যমে মাল পবিত্র হয় এই জন্য যেহেতু আল্লাহ বলছেন তুতা করেন তারা যে মাল এটা সাধারণ তাদের ঐচ্ছিকা এটা এখান থেকে রাসুল উল্লা সাল্লামকে কিছু গ্রহণ করার জন্য আল্লাহ আদেশ করেছেন আর বলেছেন এর দ্বারা तर दुआाओ कर आगे दिन जे रसुल्लम दान करत এই আশা করতো রাতুলের দোয়া পাওয়ার তারা দান করে রাতুলের কাছে দোয়ার আশা করত রাতুল যেন তাদের জন্য দোয়া করেন আল্লাহ এইখানে তারা বলে দিলেন সল্লে আড়াইহীন তুমি তাদের জন্য দোয়া করো ওই সলাতের পাঁচটি অর্থ বলেছিলাম এটার অর্থ যদি শুধু সলা সল্ল বলে যারা দরুদ পড়েন তারা যদি এটা বলেন যে শুধুমাত্র দরুদ রাসুল কাল্লা বলছেন এদের প্রতি দরুদ পড়েন এই ছালাতে অত যদি শুধু দরুদ হয় তাহলে কি হবে যে এদের সাত গ্রহণ করে তাদের প্রতি দরুদ পড়ুন এটা হবে না তখন কিন্তু সবাব কত হল দোঁয়া এখানে অতটা কি করা হয়েছে দোঁয়া করা হয়েছে যে আপনি তাঁদের জন্য দোয়া করুন থাকানুল্লাহম নিশ্চয়ই আপনার দোয়া তাঁদের প্রশান্তির কারণ दुआ करब कर वदन मुक्त तदाखा ग्रहण ये मन मध्य कष्ट रहे युद्धे अंश ग्रहण करते मुसलमान आलदा हो गलो এই মুসলমানদের কাতারে তো এরা আর সামিল হতে পারছে না এই মর্যাদা তো তারা আর পাচ্ছে না এই মনের মধ্যে একটা কষ্ট তাদের রয়ে গেল যখন তাদের জন্য করবেন। তাদের সেই দূর হয়ে যাবে কারণ রাসুলের দোয়াটা তাদের চরম পাওয়া এটা সবচেয়ে বড় পাওয়া এটা রাসুল যদি কারো জন্য দোয়া করেন আল্লাহর মেহরবানিতে তার দুশ্চিন্তার আর কোনো কারণ নাই এই জন্য তারা রাসুলের দোয়ার প্রত্যাশা করে আর যখন রাসুল তাদের জন্য দোয়া করলেন তারা মনের মধ্যে তৃপ্তি লাভ করবে প্রশান্তি লাভ করবে কিছু শুনেন এবং জানেন আল্লাহ সুবাহান বিভিন্ন জায়গায় নিজের সেই কিছু গুণবাচক নাম এখানে আনেন ওই বাক্যের সাথে এটা সম্পর্ক থাকে এর আগে দেখা যায় আশা করা যে যে আল্লাহ তাদের ক্ষমা করবেন সেখানে আল্লাহক নাম এনেছেন আল্লাহ কমাসিল মেহরবান ওই যে ক্ষমার সাথে সম্পর্ক যেই গুণ দয়ার সাথে সম্পর্কিত যেই গুণ সেই গুণ বাচক নাম আনা হয়েছে আর এখানে তাদেরকে पवित्र कराशुद्ध करा। करा। करा कर सबकि आगे शुनेवित्र करें ज गुण बाचक विषय नहीं आसें संश्लिष्ट विषय जापर्कित তারা কি জানে না আল্লাহ তার কবুল করেন তারা কি জানে না যে আল্লাহ তার বান্দার তবা কবুল করেন এবংাকাগুলো তিনি গ্রহণ করেন নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন এখানে সকলের প্রতি সম্বোধন করেছেন আগের যে মুনাফিক এদের সহ সম্বোধন করে বলেছেন যে এই যে ইমানদারগন তারা যুদ্ধে অংশগ্রহণ না করে তার অপরাধ করল তারা যখন তাদের অপরাধটা বুঝতে পেরে তা তবা করল আল্লাহর কাছে আল্লাহ তাদের তবা কবুল করে নিলেন তারা যখন এই তবা কবুলের সুক্রিয়া চান সুক্রিয়া আদায় করার দিন মাল সম্পদ থেকে তারা সবকা করলো তাদের সবকাও আল্লাহ গ্রহণ করলেন এই মুনাফেকরা কি এটা बुजते मुनाफी तबा करत माल सम्पदी आल्लादा करमा दिए तौबा कबुल कर माल सम्पद सदा ग्रहण कर सकर जिन तो एक हत्या करते आल्ला बानबाद मध्य तोबाक करें सूझु तो आ ता जी मुनाफिकी ऐसी शिक्षा नहीं बुझार चेष्टा ज्ञान बुद्धि तरह बान्ड तोबा कबूल करो देखते चोक समीति देखते पेल्ला तरह बंद तोबा कि कबूल करोबा कबूल कुरान आयात नाजिल करू ग्रहण कर आयात नाजिल कर এদের মর্যাদা অনেক বেড়ে গেলো না তাদের প্রসঙ্গে আল্লাহ কোরআন করে দিয়েছেন এই শিক্ষা নিয়ে তোবা করতে পারত আল্লাহকে সেই তোবাকার তোবা কবুলকারী পেত এবং তারা এটাও তো বুঝতে পারতো দেখতে পারত জানতে পারতুদ সদাকার আল্লাহ করেন। আল্লাহ কার বান্দার আল্লাহ তার বান্দাদের কবুল করেন সাদাকাও গ্রহণ করেন এরা কি জানে না হচ্ছেন তিনি যিনি সাদাকা গ্রহণ করেন আর নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন তবা কবুলকারী মেহরবান এখানেও দেখেন আল্লাহ তার ওই গুণটা নিয়ে এসেছেন তবা কবুলকারী এখানে রাফুর রাহিম বলেননি বা এখানে আলিম বলেননি বলছেন তাবু রাহিম তিনি বান্দার কবুল করেন আর করেন কি বলে তিনি রাহিম দয়া ময় নিজ দয়ায় তার বান্দার ত কবুল করেন বান্দা জোর করে তার কাছ থেকে ওটা আদায় করে নিতে পারে না আল্লাহ দয়া করে তার বান্দার ত কবুল করেন আল্লা সুবাহানা কুরআন মজিদে মানুষের বিভিন্ন অবস্থাগুলো তুলে ধরেছেন সর্বোচ্চ পর্যায়ের প্রথম কাতারের মুমিনদের পরিচিত দ্বিতীয় কাতারের মুমিনদের অবস্থাও তুলে ধরেছেন এরাও মুমিন ভালো আমল মন্দ আমল মিশে করে এরা মুমিন তাদের মধ্যে সুইট নেই কুকুর নেই মুনাফিটি নেই কিন্তু তাদের মানবীয় দুর্বলতার কারণে তারা এই অপরাধগুলো করে অলসতা এটা মানবীয় দুর্বলতা তাদের ক্ষীপণতা এটা মানবীয় দুর্বলতা তাদের এই মানবীয় দুর্বলতার কারণে অপরাধগুলো করেছে কিন্তু অপরাধের উপর তারা অটল থাকে না তাদের অপরাধটা তারা চিনতে পারে বুঝতে পারে যেটা আমার অপরাধ হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে যখনই বুঝতে পারে তখন আর পুনরায় ভুল করে না সাথে সাথে এই ভুলের মুক্তির জন্য আল্লাহর কাছে তবা করে তর্বোচ্চ পর্যায়ে তারা এখানে প্রদর্শন করে চেষ্টা করে এরাও মুমিন এরা মুনাফিক নয় আর মুনাফিকগণ মন মানসিকতায় তারা মুনাফিক মুসলমানদের সাথে আছে দুনিয়াবীর সাথে এরা কাপুরুষ এদেরকে দেখতে চিনা যায় বুঝা যায় উপলব্ধি করা যায় এদের কথা ধরম থেকে উপলব্ধি করা যায় এই সকল মানুষের মধ্যে আল্লাহ সুবাহানা এই যে শ্রেণী বিন্যাস করলেন এখানে কিন্তু একটা শ্রেণী বিন্যাস মানুষের এই শ্রেণী বিন্যাসটা আল্লাহ নিজে করে দিলেন দেখিয়ে দিলেন এবং মানুষের কাছে আল্লাহ সুবাহান্লার দয়া এবং মেহরবানি সকল মানুষ যে আল্লাহর এলিমের মধ্যে আল্লাহর দৃষ্টির মধ্যে আছে এই ব্যাপারে সতর্ক করা এ সবকুলো বিষয় যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমরা সবসময় নিজেদেরকে প্রথম কাতারের মুমিন হিসাবে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করব প্রথম কাতারের মুমিন হওয়ার জন্য চেষ্টা করাটাই হচ্ছে ইমানের দাবি যদি আমরা নিজেদেরকে ওই প্রথম কাতারের মুমিন অর্থাৎ সাহাবে ফিন আউ্লিন যারা সাহবায়ে আজমাইন রাহ আনহম তাদের মতো ইমান এনে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করে তারা আল্লাহর দিনের পথে যেইভাবে নিজেদেরকে নিবেদন করেছিলেন পেশ করেছিলেন গান মাল দিয়ে তারা আল্লাহর দিনের বিজয়ের জন্য জিহাদ করেছিলেন আমরা তাঁদের মতো আল্লাহ দিনের জন্য নিজেদের গান মাল দিয়ে জিহাদের ময়দানে অংশগ্রহণ করব। তাহলেই আমরা প্রথম কাতারের মুমিন হতে পারব আল্লাহুবাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা সকল প্রকারের কৃষি বিক্ষুতি থেকে মুক্ত হয়ে সহকারী দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ মদের তফিক দান করুন আমিন